আলোচিত হবে পৃথিবীর গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উহু যুদ্ধের প্রথম অংশে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 আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্ত্বে পরিণত করেন যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তার নির্দেশে সুরা আলে ইমরান মুসলিমরা কুরাইশদের এমনভাবে সায়স্তা করেছিল যে মনে হচ্ছিল বিজয় শুধু সময়ের ব্যাপার অবস্থাদৃষ্টি মনে হচ্ছিল কোরআশরা আর প্রতিরোধ বা পাল্টা আক্রমণ করতে সক্ষম হবে না কিছু পরেই বিজয় নিশ্চিত হয়ে যাবে মুসলিম শিবিরে তখন বিজয় সুবাস मुस्लिम मध्य दल त शत्रु रेखा जावा सम्पद अर्थात गुलीमतर माल संग्रह करते शुरू कर देखे भूल सिद बसलें कजन साहबी भूल منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين جا خون تمنا اللي এবং আল্লাহ রসুলের বিশেষ একটি আদেশ পালনের ব্যাপারে মতপার্থক্য শুরু করে দিলে। এমন কি আল্লাহ রসুল যখন তোমাদের ভালোবাসার সেই জিনিস তথা আসন্ন বিজয় দেখিয়ে দিলেন তারপরও তোমরা তার কথা অমান্য করে তার বলে দেয়া স্থান ছেড়ে চলে এলে তোমাদের কিছু লোক ঠিক তখন বৈষয়িক ফায়দা হাসিলের ব্যস্ত হয়ে পড়ল অপরদিকে তখনও তোমাদের কিছু লোক পরকালের কল্যাণী চাইতে থাকল অতপর আল্লাতলা এর দ্বারা তোমাদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন এবং তা থেকে তোমাদের অন্যদিকে ফিরিয়ে দিলেন অতপর আল্লাহতালা তোমাদেরকে মাফ করে দিলেন আল্লাহ আল্লাহতালা হামেশাই ইমানদারদের উপর দয়াবান সুরা আলহ ইমরান আয়াত একশো এই আয়াতে বলা হচ্ছে কিছু সাহাবিদের কথা যাদের ভুলের কারণে পুরো মুসলিম বাহিনী হঠাৎ একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হয় সেই সাহাবিরা ছিলেন তীরন্দাজ বাহিনী এরা হলেন তারা যাদের রসুল্লাহ সাল্লু আলি ওয়াসলাম পাহাড়ের উপর অবস্থান করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন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 আমার বাবা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ইয়ামান নদিয়ালও আনহু শহীদ হয়ে গেছেন কোরাইশদের উদ্দেশ্য ছিল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলামকে হত্যা করা হামলার এক পর্যায়ে তারা রসুলুল্লাহর ক্যাম্পের খুব কাছাকাছি চলে আসে রসুল্লাহকে ঘিরে তখন মাত্র নয়জন সাহাবি এটা ছিল রসুল্লাহর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের একটি তিনি কি করবেন এখন তার হাতে দুটো অপশন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 মুসলিমদের মাঝে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবেন তিনি ডেকে উঠলেন আল্লাহর বান্দারা তোমরা এগিয়ে আসো আর যা হবার তাই হল সেই ডাক শুনে ফেলে কুরাইশ বাহিনীও মুসলিমরা এগিয়ে আসার আগেই কাফিরদের একটি দল রসুল্লাহ সাল্লু আলি আসলামের অবস্থান আন্দাজ করে সেদিকে হামলা চালিয়ে বসল রসুল্লাহ সাল্লু আলিহসলামের জীবনে এতটা অনিশ্চয়তা ঘেরা এতটা সংকটাপন্ন এতটা বিপদগ্রস্ত মুহূর্ত আর কখনো আসেনি সাইফের লোকেরা তাঁর দিকে পাথর ছুড়ে তাড়া করেছিল কিন্তু তাকে হত্যা করতে চায়নি হিজরতের রাতে কুরায়েশা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি হিজরতের পথে সুরাকে এবেন মালিক রসুল্লাহ সাল্লু আলহিউসলামকে বন্দিও করতে চেয়েছিল কিন্তু উহুদের ময়দানে কুরয়েশাহ মরিয়া হয়ে চাইছিল যে কোনো মূল্যে রসুল্লাহ সাল্লু আলহিউস্লামকে পুরোপুরি শেষ করে দিতে সেই প্রচেষ্টায় উৎপা এবেন আবি ওয়াক্কাস রসুল্লাহ সাল্লু আলী আসস্লামের গায়ে পাথর ছুড়ে মারে জোরালসাহী ধাক্কায় রসুল্লাহ সাল্লু আলি আসলাম মাটিতে পড়ে যান তার ঠোঁট কেটে যায় দ্বিতীয় মারাত্মক আঘাতটিও হানে উৎপা এই আঘাতে ছিল তার তীরের আঘাত এই আঘাতে রসুল্লাহ সাল্লাহু আলী আসসালামের দাঁত ভেঙে যায় তৃতীয় আঘাতটি করে আব্দুল্লাহ এবেন শিহাব সে রসুল্লাহ সাল্লু আলি আসলামের কপালে আঘাত করে আর রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের কপাল কেটে যায় রক্তে তার দাড়ি ভিজে যায় আর চতুর্থ আর সবচেয়ে মারাত্মক আঘাতটি হানে ইবেন কামিয়া সে ঘোড়ায় চড়ে এসে তর দিয়ে রসুল্লাহ সাল্লু আলিহ আসলামের মুখে আঘাত করার চেষ্টা করে তালহারা দিয়েলো আনহো তার ঢাল দিয়ে আঘাতকে রুখে দিতে চাইলেন কিন্তু পুরোপুরি পারলেন না রসুলুল্লাহ সাল্লু আলিউসালামের শিরস্রানে ইবেন কামিয়ার তর আঘাত করে এই আঘাত এতটাই জোরালো ছিল যে তার শিরস্থ্রানে দুটি কড়া তার মাথায় গেঁথে যায় এবং তিনি করতে পড়ে যান রসলুল্লাহ আলী ওয়াসলাম যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবিদের বাঁচানোর জন্য আহ্বান করেছিলেন সেভাবে করে সাহাবিরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন রসুল্লাহ সাল্লু আলিউসলামকে বাঁচানোর জন্য তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্রভঙ্গ মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবিরা তখন কি করেছিলেন কোরাইস্তের অতর্কিত হামলায় মুসলিমরা যখন দিশেহারা তেমনই এক বিশৃঙ্খলময় পরিস্থিতিতে কোরাইস্টার রসুল্লাহ আলী আসলামের সাহাবি মুস আব এবং ওমায়েরকে হত্যা করে ফেলে তারা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে মুস আবকে ঘিরে রেখেছে আর মুসাব দেখলেন রসুল্লাহ সাল্লু আলিউসালামকে কাফিররা ঘিরে রেখেছে সংকটের সেই মুহূর্তে বিপদের সেই ঘন ঘটায় মুসাব বলে উঠলেন আর মুহাম্মাদ কেবল একজন রসুল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 আর মুহাম্মদ তো কেবল একজন রাসুল তার আগে নিশ্চয় অনেক রাসুল বিগত হয়েছে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 কিন্তু একদল মুসলিম ব্যতিক্রম তারা ছিলেন অপরাজয় তারা ছিলেন হার না মানা মানুষ তাদের ছিল সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা তাদের ছিল পাহাড় সম দৃঢ়তা রসল্লা সাল্লু আলি আসলামের মৃত্যুর কুজবে তারা এতটুকু দমলেন না দ্বিগুণ উৎসাহে যুদ্ধ চালিয়ে গেলেন শহীদ হবার আশায় এমনই একজন ছিলেন আনাসেবের নজর রদেল ওয়ানহ এবার জানা যাক সেই উহুদের ময়দানে এই অখ্যাত সাহাবির কাহিনী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 অহুদের ময়দানে এরপর সাহাদেবের মোয়াজের সাথে তার দেখা সাহাদেবের মোয়াজকে বললেন সাদ আমি তো উহুদের পাদদেশে জাননাতে সুবাস পাচ্ছি এই বলে অদম্য আনাজ ছুটে গেলেন ময়দানে ঢুকে পড়লেন শত্রুদের মাঝে দুর্দান্তভাবে যুদ্ধ চালিয়ে গেলেন প্রবল সাহসিকতার সাথে তিনি তার কৃত অঙ্গীকার পূর্ণ করলেন দরবারে চালিয়ে গেলেন শেষ শিশ্বাস ত্যাগ করা পর্যন্ত যুদ্ধ শেষে একটি মৃতদেহ পড়েছিল ময়দানে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 সে জান্নাতে আমার সঙ্গী হবে এই আহ্বান শুনে এগিয়ে এলেন এক আনসার শত্রুদের দিকে তীর ছুটতে ছুটতে শহীদ হয়ে গেলেন এরপর এগিয়ে এলেন আরও একজন আনসার তিনিও শহীদ হলেন এরপর আরও একজন এভাবে এক এক করে জন সাহাবি রসলুল্লাহকে বাঁচাতে বীরের মতো লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন আনসাররা এই কারণে আনসার আনসার মানে সাহায্যকারী আনসাররা তাদের নামে প্রতি সুবিচার করেছিলেন এই মর্যাদাময় খেতাব তারা কিনেছিলেন তাদের জান মাল এবং রক্তের বিনিময়ে সাত সাতজন আনসার যুবা পুরুষ এক এক করে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের পায়ের কাছে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামকে বাঁচাতে এই ছিল তাদের আত্মত্যাগের নমুনা জন সাহাবি শহীদ হয়ে যাবার পর রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে ছিলেন মাত্র জন মোহাজিদ সাহাবি তালাহ বিন ওবায়দুল্লাহ এবং সাহাদেবিন আবি ওয়াক্কাস রসুল্লা সাল্ল আলীকে আঘাত গেলেন তারই আপন ভাই সাহেব আমি কখনো রসুল্লাহকে তার বাবা মার উভয়ের শপথ করতে শুনিনি একমাত্র সাহেব আবি ওয়াক্কাসকে তিনি এমনটা বলেছিলেন উহদের ময়দানে আল্লাহ রসুল বলে ওঠেন এরমি সাদ ফিদাকা আবি ওয়া অর্থাৎ তীর ছোট সাদ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক সাদ আল্লাহ রসুলকে রক্ষা করেছিলেন আর সাদকে রসুলুল্লাহ সাল্লু আলী আসালাম এমন এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর ওমার রদেল্লা আনহু লাভ করেননি তালহা এবেন ওবায়দুল্লাহ রদুল্লাহ আনহুর অসাধারণ বীরত্ব দেখে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন তালহা তো জান্নাতের জন্য নিজেকে যোগ্য করে নিয়েছে তালহা সেদিন যে সাহসিকতা দেখিয়েছেন তা আর কোনো সাহাবি দেখাননি রসুল্লাহ সাল্লু আলি আসলামকে বাঁচাতে গিয়ে তরবারের আঘাতে তালহার কিছুটা আঙ্গুল কাটা পড়ে উহুদের সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত ৩৫টি আঘাত ছুঁয়ে নেন শুধুমাত্র রসলাস্লাহু আলিউসালামকে বাঁচানোর জন্য তার ডান হাত তীরের আঘাতে অবশ হয়ে যায় তালহার সম্মানে রসুল্লাহ সাল্লু আলিউস্লাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় আর একজন বীর সেনা ছিলেন আনসারী সাহাবি আবুতাল্লাহ রাদ আলাহ আনহ রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের একেবারে সামনে আবুতালহা ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুড়তে থাকেন নবীজ সাল্লু আলহিহাস্লাম নিজেকে আবুত আল্হার পেছনে আড়াল করে রাখেন আবুতাল্হা একটি একটি করে তীর ছোড়েন আর রসল্লাহ সালু আলহিউসলাম মাথা উঁচু করে দেখেন সেই তীর কোথায় আঘাত হানে আবুতাল্লাহা তখন বললেন ইয়া রসল্লাহ আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি মাথা উঁচু করে তাকাবেন না একটি তীরও আপনাকে আঘাত করতে পারবে না আমার বুক চিরে তবেই আপনাকে স্পর্শ করবে আমি হাজির আছি রসল্লাহ শুধু আমাকে বলুন আপনার জন্য কি করতে হবে আপনার যেমন ইচ্ছা তেমন আমাকে আদেশ করুন সেদিন রসল্লাহকে রক্ষা করার জন্য তীর ধনুক আর তলোয়ার নিয়ে এগিয়ে আসেন এক মুসলিম নারী নুসাইবাবিন থেকে আব্রাজেলা আনহা নবীজিকে তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য আবুদুজানা তার পীঠকে ঢাল হিসেবে পেতে দেন রসলুল্লাহ শরীরে যে দুটো করা বিঁধে গিয়েছিল সেগুলো বের করে আনার চেষ্টা করেন আবু অবৈদা আমার ইবনাল রাদহু তিনি দাঁত দিয়ে টেনে করা দুটো বের করার চেষ্টা করেন আর এই কাজ করতে গিয়ে তার দুটো দাঁত ভেঙে যায় আরেক বীর মুজাহিদ ছিলেন আবদুল্লাহ ইবিন আউফ অহুদের যুদ্ধে তার শরীরে বিশটি আঘাত লাগে আবু বকর এবং আবু উবৈদা রাদেল্লাহ আনহুও সেদিন রসুল্লাহকে বাঁচাবার জন্য প্রচণ্ডভাবে যুদ্ধ করে যান শেষ পর্যন্ত ত্রিশ জন সাহাবির একটি দল পেষ্টনের মতো তৈরি করে রসুল্লা সাল্লু আলিউসালামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের উপর দিকে নিয়ে যেতে সক্ষম হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন সেই দলে ছিলেন কাতাদা সাবিদ সাহেল এবেন হোনাইফ ওমার ইবনুল খাত্তাব আব্দুর রহমান এবিন আউফ আর সুবার ইবনুল আওয়াম রাজেলা আনহুম এদিকে ওমার এবনুল খত্তাব রাদ আনহু অন্যদের সহযোগিতায় খালিদ ইবনুল ওয়ালিদের বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন মুসলিমরা পাহাড়ের ওপরে আশ্রয় নেন পাহাড়ে চড়তে রসুল্লাহ সাল্লু আলী হাসলামের খুব কষ্ট হচ্ছিল তাই তালাহাইবেন অবৈদুল্লাহ রদেল আনহু তাকে বহন করে নিয়ে যান আলী রদ আহু রসুল্লাহ সাল্লু আলী হাসলামের ক্ষতস্থানে পানি ঢেলে দেন জখমগুলো পরিষ্কার করে দেন কিন্তু পানি ঝালায় রক্তপ্রবাহ বের যাচ্ছিল তখন ফাতিমা এক টুকরো কয়লা নিয়ে তাতে আগুন চালিয়ে ছাইগুলো ক্ষতস্থানে ঢেলে দিলেন ফলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর কয়লার উত্তাপে ক্ষতগুলো জীবাণুমুক্ত হয়ে যায়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 তখন আবু সুফিয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল মুহাম্মদ কি জীবিত কেউ কোনো উত্তর দিল না এরপর সে আবার জিজ্ঞেস করল আবু বকর কি বেঁচে আছে এবারও কেউ কোনো কথা বলল না ওমার বেঁচে আছে মুসলিমদের পক্ষ থেকে কেউ কোনো সাড়া দিল না আবু সফিয়ান ভালো করে জানত আবু বকর আর অমার আজেল ও আনহুমা হচ্ছেন রসুল্লা সাল্ল আলি ওয়াস্লামের দুই সহকারী তাই তাদের কথা সে জিজ্ঞেস করেছে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 মুসলিমরা জবাব দিল না সমান নয় আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা তো জাহান্নামে সত্যি করে বলতো অমার মোহাম্মদকেই আমরা কি হত্যা করতে পেরেছি অমার বললেন না আল্লাহর কসম তোমরা তিনি তোমাদের কথা ঠিকই শুনছেন আবু সুফেন বলল ঠিক আছে ওমার আমি তোমাকে এবেন কামিয়ার চাইতে বেশি বিশ্বাস করি এই কথা বলে কোরআসা পরের বছর আবার বদর প্রান্তে মুখোমুখি হবার চ্যালেঞ্জ জানাল রসুল্লা সাল্লু আলী আসলাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন দুই বাহিনী ফিরে গেল অহুদের যুদ্ধ শেষ হল এবার আমরা দেখব অহুদের এই বিপর্যয় সম্পর্কে আল্লাহতালা কি বলছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেই দিন যেদিন দল মুখোমুখি হয়েছিল শয়তানি তাদের কিছু কৃতকর্মের ফলে তাদেরকে পদস্খলিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল সহনশীল স্তুরা আলে ইমরান আয়াত একশো অর্থাৎ উহুদের দিনে মুসলিমদের পদস্খলনের কারণ হল শয়তান আল্লাহ অহুদের যুদ্ধের মাধ্যমে মুসলিমদের দুর্বলতা ও মুনাফিকদের চেহারাও প্রকাশ করে দিলেন তিনি বলেন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 জলাল কুমি বাদিল গমি আমি কুম কদ আহ মথুম ফুসুহুম্যগুন্নূন বিলি শক্তি নলনহ্লন মিল অমৃমিং শৈ হুিলুহী ফুসিহিবদূন মিনল অমৃষ ما ন হুনা তুমি কুম্ল কুটি বারি মুহিম ওলিয়াফি সুদূরিকু بِذَاتِ সুদূর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 তাই তারা আবারও মোদিনায় হামলা চালাতে পারে তার ধারণা সত্যি হল কোরআশরা প্রথমে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পথি মধ্যে তারা মত পাল্টায় ইক্রিমাবিন জাহেল সবাইকে বলে থাকে কি করেছে না পারলে মুহাম্মদকে হত্যা করতে না পারলে তাদের নারীদের দাসি বানাতে ছি কিছুই তো পারলে না তার উস্কানিমূলক কথায় কোরআশরা আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল তবে এই খবর রসুল্লাহ সাল্লাহু আলি ওসালামের দৃঢ়তায় এতটুকু আচর কাটতে পারেনি তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না বরং কুরাইশদের মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন এই ঘটনাটি বর্ণনা করেছেন শাক রহি মাহুল্লা তিনি বর্ণনা করেছেন উহুদের যুদ্ধের মধ্য সাওয়ালের এক শনিবারে সংঘটিত হয় আর ঠিক তারপর তিনি রসল সাল আলিউসালামের মোয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে তিনি বললেন আগের দিন যারা যুদ্ধ করেছে কেবল তারাই এই অভিযানে অংশ নেবে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 তারা বিশ্বাসই করতে পারছে না গতকাল যাদেরকে তারা হারিয়ে বলে ভাবছে তারা কি করে ঠিক পরদিন যুদ্ধে নামার সাহস পেল এরই মধ্যে ঘটে গেল একটা ঘটনা হোজা আগত্রের একজন মুশ্রিক মাবাদের সাথে রসুলুল্লাহ সাল্লু আলহিউসালামের দেখা হল এবং সে মুসলিম হয়ে যায় রসুলুল্লাহ সাল্লু আলিউস্লাম তাকে আবু সুফিয়ানের কাছে পাঠালেন যেন সে মুসলিমদের ব্যাপারে আবু সুফিয়ানের মনে ভয় ধরে দেয় মাবাদকে দেখে আবু সুফেন বলে উঠল ওদিকটা খবর কি মাবাদ জানো কিছু মাবাদ বললেন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 এই সৈনিকরা যুদ্ধে ডরায় না অস্ত্রের অভাব নেই তাদের আমি দেখে দৌরে পালাই মনে হয় যেন ধরণে কাঁদছে তাদের আছে এমন নেতা যাকে কেউ কোনোদিন একা ফেলে যাবে না মা এক অসাধারণ ভূমিকা পালন করলেন তিনি শত্রুর মনোবল ভেঙে দিলেন কুরাইশা শেষমেশ মক্কায় ফিরে যাবার সিদ্ধান্ত নিল আবুসুফান তবুও আক্রমণ করার মিথ্যা হুমকি দিয়ে মুসলিমদের ভয় দেখানোর শেষ চেষ্টা করল কিন্তু মুসলিমদের এতটুকু তলানো গেল না অনেক ক্ষতি আর বিপর্যয় হওয়া সত্ত্বেও মনস্তাত্ত্বিক যুদ্ধে মুসলিমরা জয়ী হয়ে মোদিনায় ফিরে গেল এই প্রসঙ্গে আল্লাহ তালা আয়াত নাজিল করেন কল হুম নকদ জম ফজ হুম فزادهم ফজদ وقالوا حسبنا الله ونعم الوكيل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 ইকু মসই পানু ইউ আউলিয়া ইউকিফু আউলিয়া আহু ফলাত ইংমিন ইং যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলে নির্দেশ মান্য করেছে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 এইসব বলে শতান মনের মধ্যে ভয় ঢোকাতে চায় কিন্তু মনে রাখতে হবে এ সবই শয়তানের দেয়া ওয়াসওয়াসা। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকেই বিজয় করবেন অহুদের যুদ্ধে মুসলিমদের একমাত্র যুদ্ধবন্দী ছিল আবু আজ্জা এই আবু আজ্জা বদরযুদ্ধেও বন্দী হয়েছিল তখন সে অজুহাত দেখায় সে খুব গরিব তার মেয়েদের দেখাশোনা করার কেউ নেই রসুল্ল সাল্লু আলি ওয়াসলাম সেইবার কোনো মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দেন তবে শুধু একটা শর্ত জুড়ে দেন তা হল সে কখনোই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আবু আজ্জা এই কথা মেনে নিয়ে মুক্তি পায় কিন্তু মক্কার কুরাইশটা অহুদের সময় আবারও তাকে যুদ্ধে যোগ দেবার জন্য নানাভাবে ফুসলাতে থাকে আবু আজ্জা রাজি হল না আবু সফিয়ান তাকে বলল আরে আমাদের এবার তিন হাজার সৈন্য আমরা কিভাবে হারতে পারি আর তোমার মেয়েদের কথা ভাবছ শোনো যদি তোমার কিছু হয়েও যায় এই আমি আছি আমি তোমার মেয়েদের দেখাশোনা করব।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 মুসলিমদের প্রতিশ্রুতি রক্ষায় ইহুদের করিমসি দেখে মুখায়রিক রেগে গিয়ে বললেন তোমাদের জীবনে আর যেন কোন শনিবার না আসে শোনো আমি একাই যুদ্ধে যাচ্ছি যদি আমি মারা যাই তাহলে আমার সব সম্পদের মালিক মোহাম্মদ তিনি যেভাবে ইচ্ছা খরচ করবেন এই বলে সে বেড়িয়ে পড়ল যুদ্ধে সে শহীদ হল রসুল্লাহ সাল আলি হাসলাম তার ব্যাপারে বললেন মুখায়রিক খাইর আল ইয়াহুদ অর্থাৎ মুখায়রিক হল ইহুদীদের মধ্যে সেরা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 অহুদের দিনে এই উবাই বিন খালাফ ঘোরার পিছিয়ে ছড়ে নবীজির পিছনে ধাওয়া করতে লাগল সাহাবিরা এগিয়ে এলেন তাকে প্রতিহত করার জন্য কিন্তু নবিজি সাল্লু আলহিউসালাম তাদেরকে থামিয়ে দিলেন একটা বর্ষা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে শুরু করলেন এরপর রসুলুল্লাহ সাল্লু আলিউসালাম উবাই বিন খালাফের দিকে বর্ষা তাক করে ছুড়ে মারলেন উবাই বিন খালাফের সমস্ত দেহ ছিল বর্মে ঢাকা একটা বর্ষা দিয়ে তাকে ঘায়াল করা রীতিমতো অসম্ভব কিন্তু নবীজির বর্ষা আঘাত করল ঠিক তার বর্ম আর হেলমেটের মাঝামাঝি ছোট্ট একটা ফাঁকে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 উম্ম কুসুম হচ্ছেন আলী রাজ আনহুর মেয়ে একই সাথে তিনি ছিলেন ওমর রাজ আনহুর স্ত্রী তারা সরাসরি আপনার স্ত্রীকে দিন না বলে বলেছিল আল্লাহ রসুলের মেয়েকে দিন ওমর ইবনুল রাজু বললেন না বরং আনসারী সাহাবিয়াত উম্মে সালিম রাজ আনহা এই কাপড়ের বেশি হকদার কারণ উহুদের যুদ্ধে তিনি ছোটাছুটি করে আমাদেরকে পাড়ি এনে দিচ্ছিলেন উহুদের যুদ্ধের বহু বছর পরেও উমার রাজ আনহো এই আনসারী নারীর অবদানকে স্বীকৃতি দিয়েছেন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 খেজুর গাছের বাকল দিয়ে সেটা আগুনে পুড়িয়ে সেই ছাইতে একটা পেস্ট বানিয়ে আল্লাহরসুলের ক্ষতের ওপর চেপে ধরেন উহুদের যুদ্ধে একজন নারী সরাসরি ময়দানে যুদ্ধে অংশ নেন তিনি হলেন নুসাইবাবিনতে কাব আল মাজিনিয়া রদিয়াল আনহা তিনি ছিলেন অন্য সব নারী চাইতে আলাদা শক্তিশালী এই নারী উহুদের যুদ্ধে ছাড়াও অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন আবুবাকর রদিয়াল আহুর খিলাফতকালে ভ্রান্তনবী মুসাইলামা আল কাজজাবের বাহিনীর বিরুদ্ধেও তিনি যুদ্ধ করেন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 তিনি থামলেন না বলে উঠলেন তুমি আমাকে কেন আটকাচ্ছ আমার ভাইকে কিভাবে বিকৃত করা হয়েছে সে কথা আমি শুনেছি তার সাথে যেটাই হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েই হয়েছে আর এটাই আমার জন্য শান্তনা হিসেবে যথেষ্ট চিন্তা করো না আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারব আর শান্ত থাকবো ইনশাআল্লাহ হ্যামজারে দেলো আনহুর শরীর খুব খারাপভাবে বিকৃত করা হয় শত্রুরা তার না কান গোপনাঙ্গ কেটে ফেলে তার পেট আর বুকচিরে খুলে ফেলে কিন্তু সাফিয়া রাদিলহা তারপরেও তাকে দেখার জন্য জোরাচুরি করতে থাকেন তখন রসুল তাকে যাওয়ার অনুমতি দেন সাফিয়া রাদহা ময়দানে যান হামজার বিকৃত মৃতদেহের পাশে দাঁড়ান ভাইয়ের দেহের দিকে তাকিয়ে তার জন্য তো আ করেন আল্লাহর কাছে হামজারদুল্লাহ আনহোর জন্য ক্ষমা চান তারপর বলেন ইন্না লিল্লা হি ই হির আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন না। তিনি ভেঙে পড়েননি কোন বিলাপ করেননি আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও এতটুকু ধৈর্য হারাননি তিনি ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট এর পরে সাহাবিয়াত হামনা বিনতে জাহাজ আনহা। হামনা বিনতে জাহাজ হলেন আব্দুল্লাহ এবেন জাহাসের বল ওহুদের যুদ্ধে তার স্বামী চাচা আর ভাইকে হারান একই দিনে জীবনে সবচাইতে আপন তিনজন মানুষকে হারিয়ে তার প্রতিক্রিয়া কেমন ছিল রাসুল্লাহ সাল্লু আলি আসলাম তাকে বললেন ধৈর্য ধরো আল্লাহর পুরস্কারে আসা সন্তুষ্ট হও এই কথাটির মাধ্যমে আল্লাহ রসুল্ল আলহিউসাল্লাম তাকে একটি খারাপ সংবাদ দেওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন হামনা বুঝতে পারছিলেন তার কোনো আপনজন মারা গেছে তিনি জানতে চালেন কে মারা গেছে ইয়ারসল্লাহ তোমার ভাই আব্দুল্লাহ এবেন জাহাস মারা গেছে হামনা ইন্না লিল্লাহ ইন্না ইউন হামনা তার ভাইয়ের জন্য তো করলেন। এরপর রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাকে আবার বললেন ধৈর্য ধরো আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও আর কেউ কি মারা গেছেই আল্লাহ রসুল হামলা জানতে চাইলেন হ্যাঁ তোমার চাচা হামজা এবের আব্দুল মুতালিব ইন্না লিল্লাহি ইন্না ইহি র আল্লাহ তাকে ক্ষমা করুন তার শাহাদা কবুল করে নিন রসুল্লাহ সাল্লু আলহিউসালাম তাকে আবার বললেন ধৈর্য ধর আর আল্লাহর পুরস্কারের আশায় সন্তুষ্ট হও আমার আর মারা গেছে ইয়ারসুল্লাহ হামনা বুঝতে পারলেন নিশ্চয়ই আপন আরও কেউ মারা গেছে তোমার স্বামী মুসাহিবেন ওয়ামায়ের হামনা চিৎকার করে ওঠেন ভাই আর চাচার মৃত্যু সংবাদ তাকে টলাতে পারেনি কিন্তু এরপর স্বামীর মৃত্যু সংবাদ শুনে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না এই দৃশ্য নবীজ সাল্লাহ আলীহাসালাম দেখে বলেন নারীর কাছে তার স্বামী খুবই বিশেষ একজন স্ত্রীর কাছে স্বামী সবচেয়ে আপনজন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 আমরা সবাই মুখে মুখে বলি আমরা রসল্লাহ সাল্লাহ আলি আসলামকে ভালোবাসি তার জন্য জীবন দিতে চাই আমরা ইসলামের জন্য নিজেদের বিলিয়ে দিতে চাই কিন্তু এই ভালোবাসা হল তাত্ত্বিক ভালোবাসা যদি না আমরা এটা বুঝতে পারি যে সাহাবিরা কিভাবে রসুল্লাহ সাল্লু আলি আসলামকে ভালোবাসতেন তাহলে এই ভালোবাসা নিছক মুখের কথাই রয়ে যাবে এই সাহাবিয়াত তার স্বামী বাবা ও ভাইকে হারানোর কথা শুনেও কোনো ভ্রক্ষেপ করেননি শুধু জানতে চেয়েছেন একটি জিনিস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 রস মিডিয়ার অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ ডবল মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল অথবা ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2 0 1 5